আমরা গত শেষে হাদিস শুনেছিলাম সাফা আতের হাদিস সমস্ত উম্মতরা একত্রিত হয়ে নবীদের কাছে সুপারিশের জন্য আল্লাহর কাছে সাফা আতের জন্য দরখাস্ত দেবেন আদম তিনি দিনাই করে পাঠাবেন মুহ আলাই সাল্লামের কাছে তিনিও রাজি হবেন না পাঠাবেন ইব্রাহিম আলহিৎসাল্লামের কাছে তিনিও সুপারিশ করতে ইতস্রত করবেন পারবেন না করবেন না বলবেন মুসা আলাইসালামের কাছে আসতে মুসা আলাই সালাম পাঠাবেন ঈসা আলাই সাল্লামের কাছে সর্বশেষ ঈসা আলাই সাল্লাম পাঠাবেন মোহাম্মদ রাসুল্লাহ সাল আলী আসসালামের কাছে যে উনি আখিরি নবী রহমতুল্লাহ আলমিন হিসাবে আল্লাহ পাঠিয়েছেন তাঁর আগের ফিতের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এমন লোকের এই পজিশন আছে শান আছে ওনার কাছে তোমরা যাও তিনি এই কাজের জন্য উপযুক্ত হবেন ফয়া তুউনি এই হাদিসের রসুল্লাহ সাল্লাসম বললেন তারা আমার কাছে আসবে এই হাদিসের প্রথম অংশটি আমরা গত সেশনে ছিলাম শহীদ বখারির এই হাদিসটি কিতাব রেখাকে আছে ছয় হাজার নম্বর হাদিস এই অংশে শেষ অংশে আমরা এসেছি ফয়া তুউনি সমস্ত মানুষ আমার কাছে আসবে বাকি উন্মতের সমস্ত উন্মতের লোকেরা মিলে ফা আস্তা দিনু আল্লা রব্বী আমি আল্লাহ তালার কাছে সুপারিশের জন্য দরখাস্ত দেব আমি আল্লাহ তালার কাছে পারমিশন চাইব। ফাঈদার ইতুহু ওকা আতু শাহাজ আল্লাহ তালা আমার সঙ্গে কথা বলবেন এবং দেখা দেবেন যখন আমি আল্লাহ তালাকে দেখব ওকা আতু শাহাজেদান আমি সঙ্গে সঙ্গে সেরজায় পড়ে যাবো হাসরের ময়দানে আল্লাহর সামনে সেরজায় পড়ে যাব আল্লাহ আমি শ্রদ্ধা অনেকক্ষণ থাকব আল্লাহ তালা আমাকে সুযোগ দেবেন আমি লম্বা শ্রদ্ধা করবো লম্বা শ্রদ্ধা করবো কত দরখাস্ত আল্লাহ তালা কাছে সেখানে দেব আল্লাহ করব। করবী এরপর আর আসাক এরপরে আল্লাহ তালা আমাকে বলবেন হে নবী আপনার মাথা উঠান আপনার মাথা উঠান কথা বলেন সাল তু অহ আপনি কি চান বলেন আপনার দরখাস্ত কবুল করা হবে ওয়াকুল ইয়ুসমা আপনার কথা শোনা হবে ওয়সফা তুষাফা আপনি সাফাত করেন সুপারিশ করেন আপনার সুপারিশকে গ্রহণ করা হবে তারপরে ফ আর ফাউর আসি তিনি বলেন যে আমি মাথা উঠাবো ওনার এই কথা শুনে আল্লাহ তালার এই পারমিশন শুনে আমি মাথা উঠাবো এখন ফাহমেদুরব্বি বি তাহমিদিন ইউ আল্লুমনি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 এবং তিনি কতক্ষণ প্রশংসা করবেন আমরা তো প্রশংসা করি আল্লাহ তালার কাছে সুরাফা তেহার মধ্যে তিনি শিখিয়ে দিয়েছেন আল্লাহর প্রশংসা আগে শুরু করি আলহামদুলিল্লাহ রবী রহমান রাহিম এখন দরখাস্ত দেখাস্ত দিচ্ছি হেদায়তের জন্য তার আগে অনেকক্ষণ আল্লাহ তালার প্রশংসা করলাম যিনি রাবুল তার প্রশংসা যিনি আর রহমান আর এরকম করে তিনি বলেন যে আল্লাহ তাল্লাহ দিন আমাকে অনেক সুন্দর সুন্দর প্রশংসা শিখিয়ে দেবেন আল্লাহর অনেক অনেকক্ষণ আমি ফেস করব তারপরে সুম্মা আশফা হ এরপরে আল্লাহর কাছে আমি সুপারিশ করব আল্লাহ মানুষ অনেক কষ্টে আছে আর কত আল্লাহ ছেড়ে দেন পারমিশন দেন যারা জানাতে যাবে একটু যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন হিসাব সহজ করে দেন জাহান রাগুন থেকে বাঁচিয়ে দেন পলসিরাত নিরাপত্তার সাথে পার করে দেন এগুলো বলবো। তখন আল্লাহ তালা ফাই হেদুলি হাতদান তিনি আমাকে সীমা রেখা টেনে দেবেন তার মানে হচ্ছে ডেসক্রিপশন দেবেন ক্রাইটেরিয়া ঠিক করে দিবেন। সংজ্ঞা দেবেন যে এই কোয়ালিটির এই ক্রাইটেরিয়ার লোককে আপনি সুপারিশ করতে পারবেন এর পিছনে না এমনিচে যাবেন না এতটুকু আমল থাকলে এই পরিমাণ গুণা আছে ওই গুণা ছেড়ে দিয়ে যেন আল্লাহ মাফ করে যায়। এরকম কিছু কিছু আল্লাহ আল্লাহতালা শর্ত সারায়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 সেটাও আল্লাহ তাল বলে দিবেন যে এইরকম লোকের জন্য করবেন অমুকের জন্য করবেন সেটা সুরা আলবাকার আয়তুর কুরসিতে আল্লা তালা বলেছেন মান্দাল্লাশাহু ইদিনী কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে সাফাতের জন্য সাফাহাত করবে একমাত্র আল্লাহর পারমিশন ছাড়া তখন তিনি পারমিশন দিলে এবং সেই লিস্ট দিলে সেই ক্রাইটেরিয়া দিলে সেই বর্ণনা দিলে সে অনুযায়ী তিনি সুপারিশ করবে। সুপারিশ করার পরে সুমা উখরুজ হুমিনান্নার আল্লাহ তালা সুপারিশের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি সুপারিশ করলাম তখন আল্লাহ তালা তাদেরকে যাহার নাম থেকে বের করে নিয়ে আসবেন এরা জান্নাতে চলে যাবে তারপরে আরো অনেক বাকি থেকে যাবে এইগুলো জাননাতে গেলে জান্না তারা জান্নাতে তাদেরকে ঢুকাই দিলাম পেছনে আরও বহু লোক আছে এরাও কষ্টে আসে ওদের অনেক আমল আসে কিন্তু কিছু গুনার কারণে আটকা পড়ে গেছে যাহার নামে চলে গেছে তারপর সুমা আউদু ফে দেন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 তবে কোরআন যাকে আটকিয়ে দিয়েছে তার মুক্তি পাওয়ার কোন উপায় নেই কোরআন কাদেরকে আটকিয়ে দিয়েছে এক নম্বরে তারা শেখ করে তাদের ভাবে কোরআন কি বলেছেন ফাঁকাত হার আলিহার যে ব্যক্তি সেরে করেছে আল্লাহ তারা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে করে জান্নাত যেতে পারবে কুফরের হালতে তারা মারা গেছে খাওয়ালে দি না হুম ফিহা হ্যা খেদুন যে সমস্ত সেরে কে কুফুরের মতো গুণা করে তারা মৃত্যুবরণ করবে তবা করবে না তারা খাওয়ালে দুন এই হলুদওয়ালাগুলো এই সুপারিশে পার হতে পারবে না এরকম আরও কিছু মোর্তারদের কথা এসেছে এরকম আরও দু চারটা গুনার কথা এসেছে কোরআন শরীফে যেগুলা বলা হয়েছে এগুলো আল্লাহ তালা কোরআনে পাকে বলে দিয়েছে এগুলোর মধ্যে হাত দেওয়া যাবে না এগুলোকে আল্লাহ তালা ক্রাইটেরিয়া অ্যালাউ করবে না এগুলো জাহান্নাম অবধারিত ওই গুণাগুলো ছাড়া বাকি উম্মতের গুনাগাররা নবী করিম সাল্লা সুপারিশের মাধ্যমে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে এই জন্য যে ব্যক্তির এই যারা পরিমাণ ইমানও আছে লাহিল্লাহ ইমান আছে তাকে আল্লাহ আল্লাহতালা শেষ পর্যন্ত সুপারিশের কারণে জাহার থেকে উদ্ধার করবেন কিন্তু তার আগে অনেক সময় যাবে অনেক সময় জাহান নামে তারা জ্বলতে থাকবে জ্বলতে থাকবে তাদের অনেক গুণাশাস্তি কিন্তু তখন হতে থাকবে এরপরে গিয়ে তারা এই মুক্তি পাবে সুপারিশটা তাদেরকে অনেক হেল্প করবে আরও বেশি দিন থাকার কথা ছিল কিন্তু সুপারিশ কিছু আগে তাদেরকে জাহার থেকে বের করে নিয়ে আসবে যাদেরই তিদ নিয়ে বরণ করেছে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 আরেকটি হাদিস দিকে যাওয়ার আগে দেখেন এই যে সুপারিশের ব্যাপারে মানুষ অনেক লোকের সুপারিশের দিকে ঘোরাঘুরি করে অমুক সুপারিশ করবে তমুক সুপারিশ করবে কিছু কিছু সুপারিশের কথা আবার আছে একজন শহীদকে আল্লাহ তারা সত্তরজনের সুপারিশের জন্য সুযোগ দেবেন এগুলো কিছু হাদিস আছে কিন্তু ওগুলো অনেক পরে ভ্যারি সেকেন্ডারি এখন মানুষ যারা অন্যের সুপারিশের অপেক্ষায় বসে থাকে তাদের আমল নেই তারা সুপারিশ পাবে না আরেকটি কথা হচ্ছে এটা বেদা সুপারিশ চাইতে হবে আল্লাহ তালার কাছে যে আল্লাহ আল্লাহর নবীকে পারমিশন দেন আমাদের জন্য সুপারিশ করতে মানে আল্লাহ তালা বলেছেন কে আছে সুপারিশ করবে পারমিশন ছাড়া আমার দান করেন এই ফিক আসসালাম আলাইকুম আহমতুল রমজান একটা অতি পবিত্র মাস মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং কিয়াম এ মাসের আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন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 জানুন রামজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনো তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহীনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন আজ সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায়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 শৃঙ্খলার ব্যবস্থা করেছেন যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়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 হাদিসটি সহিহ বুখারী কিতাবুল ইতিকাকে এসেছে সহদর 569 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم لا يدخل احد الجنه الا عري ماقعه من النار لو اساء لا يزداد شكرا ولا يدخل النار احد الا عري ماقعه من الجنه لو احسن ليكون করলেন কোনো লোক জান্নাতে যাওয়ার পরেই তাকে অবশ্যই দেখানো হবে তার জাহান নামের ঠিকানাটা যদি গুণা করতো তাহলে ওই জাহান নাম তার ঠিকানা তার সিট আছে ওখানে যাওয়ার কথা ছিল গুণা করবে আর যে লোক জাহান নামে যাবে তাকেও দেখানে হবে দেখো ওই যে জান্নাতে তোমার সিট আছে। যদি তুমি আমল করতে ওখানে তোমার জান্নাতে জাগা হতো কেন আল্লাহ তালা এই কাজটা করাবেন যেন জান্নাতি আল্লাহ শোকর আদায় করে আল্লাহ তুমি কত মেহরবানি করেছ ওইখানে আমার সিট একটা ছিল অলরেডি আমি গুণাগণ ওখানে চলে যেতাম ইয়া আল্লাহ তুমি যে মেহরবানি করেছো হেদায় দিয়েছ আমাকে বাঁচিয়ে দিয়েছ আমাকে রক্ষা করেছ আল্লাহ আমি কিভাবে শোকর আদায় করব। তার কৃতজ্ঞতার পরিমাণ আরো বেড়ে যাবে তার মনের প্রশান্তি আরো কত গুণ বাড়বে যে হাই আল্লাহ আল্লাহ আমার প্রতি কত রহম করলেন আর যে ব্যক্তি জাহান্নামি থেকে তাকে দেখানো হবে ওই যে জান্নাতের একটা জায়গা দেখেছ ওইখানে তোমার ঠিকানা হতে পারতো আর সেই জাহান্নামী ব্যক্তির আফসুস তখন কয়েক গুণ বেড়ে যাবে কষ্ট কয়েক গুণ কয়েক পরিমাণে বেড়ে যাবে হাই হায় আমি তো ওখানে জায়গা পেয়ে যেতাম কী করলাম আমি আফসোসে তার কলজা ফেটে যাবে এতগুলো হাদিস আমরা আজ কয়েকদিন শুনে আসছি এই সেশনগুলোর মধ্যে কীভাবে রসুল্লাহ সাল্লাম আমাদের জন্য জান দিয়ে চেষ্টা করেছেন আখেরাতের লোভ তৈরি করতে জান্নাতের আগ্রহ পয়দা করতে দুনিয়ার যে সমস্ত ময়লা গন্ধে অপবিত্র হারাম দুনিয়াদারির বিষয়গুলো আছে সেগুলো থেকে সরিয়ে আনতে তিনি এত চেষ্টা করলেন এই যে আফসুস করবে মানুষ এই সত্য কথাগুলো যদি আজকে মানুষ গ্রহণ করে তাহলে সেদিন আফসোস করতে হবে না সেদিনের আফসুস এই আফসোসের কথা কারিমে কত রকমে এসেছে অনেক সুরাই এসেছে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 আল্লা তালা জিজ্ঞাসা করবেন ফেরত জিজ্ঞাসা করবেন তখন তারা কি বলবে রব্বা না গালাবাত আলাই না সে কোয়া তুনা আল্লাহ আমাদের শাকাওয়া আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে চেপে বসেছিল দুর্ভাগ্য আমাদের কাঁধে সওয়ার হয়েছে আমাদের সর্বনাশ ঘটিয়ে দিয়েছে সেদিন দুর্ভাগ্যের কথা বলবে আজকে খুব সৌভাগ্যশালী মনে করে কারণ কত লোকে টাকা আত্মসাত করে বিশাল অট্টালিকা বানিয়েছে কত কিছুর মালিক হয়ে গেছে আরেকজন টাকা আত্মসাত করে ব্যবসায়ী পার্টনারকে হত্যা করে ফেলেছে পুরোটা দখল করার জন্যে হত্যাকারী জোগাড় করে ভাড়াটিয়া কিলার জোগাড় করেছে শেষ করে দাও আর কালকে বলবে রাব্বা না গালা বাত আলাই না সে কুয়া না বালায় কোনো লাভ হবে কোনো লাভ হবে না সুরামুলকে ফেরত তারা বলবেন যে তোমাদের কাছে কোনো নাদির আসেনি কোন নবীর রসুল তোমাদের কাছে আসেনি নবীর রসুলের পায় গাম পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে দায়ীল আল্লাহর কাজ যারা করেছে আলিমা যারা ছিল মানুষকে দিনের পথে যারা ডেকেছে কেউ বলেনি কোরআন এবং হাদিসের কথাগুলো তোমাদের কাছে হ্যাঁ অবশ্যই এসেছিল এসেছে আমাদের কাছে আমরা তাদেরকে বিশ্বাস করেনি। বলছি রাখো এইগুলো বাজে কথা তাদেরকে সত্য বাজে বিশ্বাস করতে চাইনি অকুল নামা জালিন কাবির আমরা বলেছি কি ওগুলা আল্লাহ নাজুর করেছে বলে ওগুলো আমরা বিশ্বাস করি না তোমরা গোমরাহিতে আছো তোমাদের কথা আমরা বিশ্বাস করি না আমরা তাদের কথাগুলো যদি শুনতাম, তাদের কথাগুলো যদি শুনতাম আকলকে কাজে লাগাতাম বিচার বুদ্ধিকে কাজে লাগাতাম তাহলে আমরা জাহান্ন দাও দাউকার আগুনে আজকে এসে পড়তাম না তখন তারা মনে করবে তারা বুদ্ধিমান ছিল না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 কেমন এবার যা কিছু আসবে সেটার জন্য আমল করে আজকের যারা বুদ্ধিজীবী আছে অনেকেই বুদ্ধিটাকে দিনের জন্য কাজে লাগায় না অনেকেই অনেকেই লাগান মাসা আকল বুদ্ধিকে আল্লাহ তালার নিয়ামত দিনের কাজে লাগান জীবন কামিয়াব হয়ে যাচ্ছে আর কিছু বুদ্ধিজীবী আছে তাদের রাত দিনের চিন্তা ইসলামের বারোটা কিভাবে বাজানো যায় মুসলিম বুদ্ধিজীবী অনেক আছে কলম ধরে দিন ইসলামের বিরুদ্ধে মিডিয়ার মধ্যে সারাদিন ইসলামের বিরুদ্ধে লেখা লেখি।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 তারা ব্যর্থ হয়ে গেছে প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছে খবরদার সফলতা ব্যর্থতার মানদণ্ড আমাদেরকে বুঝতে হবে আখেরাতে দেবী যাহার নাম থেকে মুক্তি পেয়েছে সে ব্যক্তি সত্যিকার সফল অজা অলিকা হুয়াল ফাউজুল আদিম এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা আর যে ব্যক্তি জাহার্নাত্ম মিস করেছে জাহার নামে নিপতিতে হয়েছে নিক্ষিপ্ত হয়েছে ওজা আলিকা হুয়াল খসরানুল মুবিন আর সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা তার জীবনটা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 এখন দায়ী করে কোনুল আলমিন আমাদেরকে কে আমাদের ময়দানে আফসুস না করার তুলনায় সেদিন দুঃখিত না হওয়ার তুলনায় আজকে আমাদেরকে আফসুস তৈরি করে যেন হাই আমি কিছুই করিনি এখনই আমি তাও করি এখনই আমার জীবনের মধ্যে আমি একটা পরিবর্তন নিয়ে আসি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কালকে আমাদেরকে আফসোসের হাত থেকে বাঁচিয়ে দিবেন আল্লাহ আপনি আমাদের জাহান নামের সিটটাকে সিল করে দেন আমাদের জন্য যেতে না হয় আল্লাহ আপনি আমাদের জান্নাতের সিটটাকে কনফার্ম করে দেন রিজার্ভ করে দেন আমরা যেন এমন আমল করতে পারি জান্নাতের আসনটা যেন আমরা না হারাই আমরা যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি তফিৎ শেষ হয়ে আসলে আমাদের সেশনটি একটি প্রশ্ন নিতে পারি হাতে মাত্র দুই মিনিট সময় আছে জি আসসালামাইকুম আসসালাম কিছু কিছু মুসলমান আছে ধরুন কেউ যদি বাড়িতে মারা যায় তো কিছুদিন পরে একটা অনুষ্ঠান করা হয় যেমন ধরুন কোরআন খতম করা কুলপোড়া বা ছোলা গোনা হ্যাঁ এবং কিছু লক্ষ্যে খাওয়ানা দাওয়ানো করা হয় এটা কি সঠিক এ সম্বন্ধে হাদিস কি বলছে মানুষের মৃত্যু হয়ে গেলে মুসলমানরা কেউ কেউ কয়েকদিন পরে কাউকে খাওয়া দাওয়া করায় এবং কোরআন খতম করায় কোরআন খানি করায় তাই না কোনো জায়গায় চল্লিশা করে কোনো জায়গায় বিভিন্ন ফাংশন করে এগুলো কোনো ভিত্তি হাদিস নাই ভাঁড়াটি দিয়ে কোরআন সেই পড়ানোর মধ্যে কোনো ফায়দা নেই আদি সে এসেছে মাইতে যেন দোয়া করলে আল্লাহ কবুল করেন আর দোয়া করবে বিনা ভাঁড়ার দোয়া কাউকে হায়ার করে এনে কোনো ইমাম সাহকে হায়ার করে এনে দোয়া করেন কোন কাজ লাগবে কোনো কাজ লাগবে না নিজের দোয়া কবুল হবে অন্যকে দিয়ে খালি দোয়া করে দেয় নিজে করে না আমি গুণাগার কি হবে আপনি গুণাগার এটা মনে করেছেন এটাই আল্লাহ কাছে বিরাট দোয়া কবুলের রাস্তা খুলে গেছে আর ওয়ালাদিন সালাহু নেক্সট সন্তান দোয়া করলে সেই দোয়ার কথা হাদিসে বেশি এসেছে আপনি আরে জনকে হায়ার করতে চান কেন এগুলো যে আমাদের দেশে আনুষ্ঠানিকতা করে এগুলো বেদাৎ এগুলোর কোনো আমল দিনের মধ্যে নাই নবী করিম সাল্লাহ নিজে করেননি সাহাবাইকার করেননি সালফে সালহীন করেননি তারা যারা করেননি এগুলো যখন পরে আবিষ্কার হয়েছে এগুলো সব বেদাত এগুলো আল্লাহর কাছে কবুল হবে না এগুলো থেকে সরে আসি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठाएस आज रत साढ़े आठ टाइपन सम्प्रचार सकाल सारे देशे पीटी